আবু কিলাবা রজ্লাহ তাল্লা আনহু হতে বর্ণিত তিনি মালিক ইবনে হুয়াইস আনহুকে দেখেছেন তিনি যখন সালাত আদায় করতেন তখন তাকবীর বলতেন এবং তার দুহাত উঠাতেন আর যখন রুকু করার ইচ্ছা করতেন তখনও তার উভয় হাত উঠাতেন আবার যখন রুকু হতে মাথা উঠাতেন তখনও তার উভয় হাত উঠাতেন এবং তিনি বর্ণনা করেন যে হ্যালো রসুল হালা সাল্লাম এরূপ করেছেন